টিভি Bangla মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতির বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসের কাহিনী এই শিরোনামে আজকে উপস্থাপন করতে যাচ্ছি আরেকটি অত্যন্ত মনজ্ঞ হাদিসের কাহিনী যেখানে দশটি যে সমস্ত প্রাগ্য আলোচক মন্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের পরিচয় প্রদান করি রয়েছেন শেখ আব্দালামালাইকুমাত এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম এবং আলোচনাটি শোনার জন্য শেখ আব্দ ইউসুফ এর কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ জোনাব আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে পেশ করেছেন এর জন্য আপনার সুক্রিয়া আদায় করি আসলে এই দশটি বিষয়ে আমাদের জানা একান্ত জরুরি যা আমাদের জন্য সকল মুসলিম ভাই বোনের জন্য খুব উপকারী আমরা যদি এই কথাগুলি মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমরা ইহকালও সফলতা পাবো পরকালেও সফলতা পাবো ইনশাআল্লাহ মাঝ রাজি আল্লাহ তালা আনহ বলেন আহসানি খালিলি ব্যাস রেখালে মাতিন ফালা আমার অন্তরঙ্গ দোস্ত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিলেন তিনি বললেন লাখতা তুমি কখনো সেরেক করবে না তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও অলা তাউ কান্না ও আলে দাইকা ওয়ে আমারা কামিন আহালিকা ও মালিকা তুমি কখনো পিতামাতার অবাধ্য চলবে না তোমাকে পরিবার ছেড়ে চলে যাওয়ার আদেশ করলেও অলা তাত্র কান্না সলাতন মাকতুবা তুমি কখনো ফরজ সলাত ত্যাগ করবে না মান তারাকা সলাতন মাকতুবাতান ফাঁকাত মিনহ জিম্মাতুল্লাহ কোনো ব্যক্তি যদি ফরজ সলা ছেড়ে দেয় তাহলে আল্লাহর দায় দায়িত্ব তারপর থেকে সরে যায় আল্লাহ তাকে আর দেখেন না কোনো ব্যাপারে তালার নাফারমানি করলে মানুষের উপরে জাতির উপরে দেশের উপরে সমাজের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয় ওয় হালাকান নাস। আর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়া যাওয়া থেকে বেঁচে থাকো সব মানুষ ধ্বংস হয়ে গেল তারপরে রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন কোনো সম্প্রদায়ের মধ্যে যদি মৌতানুন কলেরা মহামারী প্রকাশ পায় আর তুমি যদি ওখানে থাকো ফাসবুত ওখানেই থাকে যাও তুমি ওখান থেকে চলে যাব না পালিয়ে যায় না মরণের ভয়ে বা কোনো আশঙ্কা করে ওখান থেকে পালিয়ে যাবে না। যাওয়া আলিক তোমার উপার্জিত সম্পদ থেকে তুমি তোমার পরিবারের উপরে খরচ করো অলা আশা আদাবান মিন আহালেক তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না আহাল পরিবার ছেলে মেয়েকে সময়ে শিষ্টাচারের লাঠি প্রদানের প্রয়োজন আছে যখন আদর দিয়ে কাজ হবে না তখনই এটা করতে হবে এরপরে আল্লাহ রসুল শেষ বাক্য যেটি বললেন ও আখেফুম ফিল্লা পরিবারকে তোমরা আল্লাহর ভয় দেখাও যুজুবুড়ির ভয় নয় সবসময় ভালো মন্দতে আল্লাহ তাল্লাহর ভয় দেখাও অত্রহাদি সে রসুল সাল্লাহ আলি সাল্লাম মাঝ রাজি আল্লাহ তালকে লক্ষ্য করে দশটি উপদেশ প্রদান করলেন যা আমাদের প্রত্যেক মুসলিম ভাইবোনের জন্য একান্তই জরুরি সুন্দর আলোকপাত করার জন্য শেখ আব্দুল ইউসুফ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা একটি অত্যন্ত প্রয়োজনীয় পারিবারিক জীবনের জন্য মুসলিম সার্বিক জীবনের জন্য অতীব প্রয়োজনীয় একটি হাদিস এই আমরা শেখ আব্দুরাজ ইউসুফের কাছ থেকে শুনলাম এ আমরা এই আলোকে আলোকপাত এবং শিক্ষণীয় বিষয়সমূহের দিকে যাচ্ছি প্রথমেই ডক্টর সিল্লা আলহামদুলিল্লাহ আসসাল্লা আসালাম রসুলিল্লাহ বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের সামনে আলোচনা করা হলো এবং হাদিসটা এমন যে গল্পের আকারে যেমন রসুল্লাহকে বলছেন যে কাজটি এই কাজগুলি করা দরকার এতে এত সুন্দর জিনিস প্রমাণিত হচ্ছে যে রসল্লা সাল্লাহ আসালাম কখনো কখনো সাহাবিদেরকে ডেকে বিশেষ বিশেষ উপদেশগুলি দিতেন দেখা যায় কখনো মোয়াজাদি আলহামনকে একসঙ্গে উপদেশ দিল পিছনে বসিয়ে আবার ইবনে আব্বাসকে পিছনে বসে উপদেশ দিলেন এভাবে রসুল্লাহ আসলাম যখনই কোনো গুরুত্বপূর্ণ জিনিস হতো তখন সাহাবিককে বিশেষভাবে উপদেশ দিতেন এই উপদেশগুলি মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ উন্নতির জন্য এখানে দেখেন শুরু করেছে আল্লাহর হক দিয়ে আল্লাহর হক যেন নষ্ট না হয় সেটা শুরু করেছে তোমার উপর যত আজাবে আসুক না কেন তোমার সাথে এটা শিক্ষা দিয়েছে আজিমত এটা কোনো ক্রমেই সেজন্য থেকে ফিরে না আসে কোনো সময় ফিরে না আসে এটা একটা বিরাট জিনিস শিক্ষা দিয়েছেন সাথে সাথে নামাজের বিপদটা গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে সিরকের ভর্তি বিশ্বাস মুসলিম নও তুমি কি মুসলিম নও তাহলে একটা মানুষের আমাল একটা হচ্ছে আমাল কালবিয়া আমাল কালবিয়া দেখার সুযোগ নেই কিন্তু আমাল বেদানিয়ার প্রথম যে পরিচয় বান্দার হকের দিকে ইঙ্গিত করেছে যে পরিবারের প্রতি তুমি খরচ করিনিবারে খরচ কর শুধু খরচ নয় পরিবারের উপর থেকে তাদের সম্মত ভাবে তাদের চালাতে সেখান থেকে শক্তিশালী হুম যে তোমার পরিবারের মধ্যে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিয়ে তোমার উপার্জিত অর্থ তুমি ব্যয় করো আমি এই জিনিসটা এই জন্য বলছি যে দেখুন আপনি যেটা বলেছেন যে আমরা আমাদের পরিবারের সদস্যদের উপর খরচ করতে কখনো কার্পন্ন করি না বরঞ্চ দুঃখজনক হলো সত্য পরিবারের সদস্যদের জন্য খরচ মেটাতে না পেরে আমরা অবৈধ পথ অবলম্বন যেটা তুমি খরচ করবে সেটা তোমার সাদা এই অনুভূতি কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে নেই যদি এই অভিযোগ থাকতো যে আমি আমার পরিবারের যেটা খরচ করছি এটা আমার আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করছি তাহলে সে অবৈধ পথে যেত না পরিবারের খরচ দেওয়ার যে তারপরে কর্তব্য এটি তিনি বিলকুল বেমালম ভুলে যান এরকম অনেক আছে দুঃখজনক কিন্তু যারা খরচ দিয়ে থাকেন তাদের জন্য ব্যবহার বহন করার গুরুত্ব যতখানি তার আগে মাথা রাখা উচিত যে আল্লাহ এবং অন্য অন্য কিছু করার পরিবারের চাহিদা মানুষের চাহিদা কোনো কোন শেষ নেই এখন সেই চাহিদা আমি মনে করছিলাম যে আমাদের সম্মানিত বড় ভাই কথাটা বলবেন এখানে আরেকটি জিনিস আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমানবুল কাদার এটাকে সাব্যস্ত করা হয়েছে এখানে এই হাদিসের ভিতরে আপনি দেখেন বলা হচ্ছে যে কোথাও যদি কোন মৃত্যু বা মহামারী লেগে যায় সেখান থেকে না ভাগতে সেখানে চলে না যেতে পারিয়ে না যেতে নয় হ্যাঁ শরীয়তের মতে কোথাও কোনো এলাকা যদি এরকম মহামারী লাগে সেখানে প্রবেশ করবে না আস্থা না থাকার না থাকার প্রমাণ প্রবেশ করবে না আমরা যেটা বলছিলাম যে আসলে ইমান থাকে তাহলে কিন্তু সে পরবর্তী অনেকগুলি ধাপ সে কাটিয়ে উঠতে পারে একটা মানুষের একটা ভালো মন্দ সব তার মনে থাকবে যে আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন এ সময় খুব জরুরি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমাদের এ হাদিচের আলোকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা বিরতির উপস্থিত ছোট্ট একটু আমরা নেব বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের এই উপস্থাপনা ইনশাআল্লাহ নিয়ে হাজির হব প্রততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Saturday's provide in Britain, we are one big problem that are you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 So if Jesus Christ peace be upon him bed for three days, who control the world? Let means if him God died The freedom to unmask. So there are various ways which we can prove the argument. Ar Ku Dr. Jakirat Shonge Alapi, Proti Shonigar, Rat, Apuno Shamprochar, Shakal Sharre Notae Bangladesh, Peace TV Banglai.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 والحمد لله পূজর একটি বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিকแก পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা যে ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম একটি বিশিষ্ট হাদিস থেকে আমাদেরকে থাকতে ওসিয়াত করে গেলেন সেগুলি সম্পর্কেই আলোচিত হচ্ছিল যে আলোচনার ধারাবাহিকতায় আমরা বিরতির পর প্রথমে ফিরে যাচ্ছি এই হাদিসের মধ্যে সর্বশেষ দুটি বিষয় যেগুলো আসছে আমি এগুলোর প্রতিষ্টি আকর্ষণ করতে চাই কারণ আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে যেমন শাসন করা শাসন করাতে তুমি কি করবানা মানে লাঠি তুলে নেবেনা দেখুন এখানে প্রয়োজনে প্রহার করার একটা ব্যবস্থা দেওয়া আছে যেটা আমরা পাই দেখুন নামাজ ফরজ হওয়ার কারণে যে মুরুসিবি উদারতা দেখাচ্ছি আমরা বলছি যে না বাচ্চাদেরকে প্রহার করা যাবে না আমরাও এর সাথে একমত আমরা আচ্ছা কিন্তু যদি বাচ্চারা কোন সময় সীমা লঙ্ঘন করে তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে আনার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে যেমন কুদুদের কথা কেন আসছে আল্লাপাক দুনিয়াতে আমাদের জন্য শাস্তির কেন ব্যবস্থা রেখেছেন এই জন্যই যেন আমরা ফিরে আসতে পারি হ্যাঁ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অনেক সময় আমরা শাসন করতে গিয়ে শিক্ষক ছাত্রকে ওস্তাদ সাগরিদকে বাবা সন্তানকে এমনভাবে পিটুনি দেয় এমনভাবে প্রহার করে যে তার শরীর রক্তাক্ত হয়ে যায় ব্যাপারে বাবা মারা সাধারণত যেটা করেন বেশিরভাগ যে কিছু হলে বেশিরভাগ হলে গাল এটা থাপ্পড় বসানি অথচ আছে সরাসরি এমনকি প্রাণী পর্যন্ত চেহারা মাত্র নিষেধ করা আছে একটা যেটুকু করি সেটুকু আচ্ছা এটা গেলে একটা এটা তো আমরা আসছি কিন্তু আজকাল আমরা আমরা ছেলে মেয়েদেরকে আল্লাহ ভিতির কথা বলি না স্ত্রী আমরা বলি না। যার কারণে তারা অবাধ্য হয়ে যাচ্ছে যার কারণে তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যার কারণে তারা পিতা মাতার দের সাথে ইয়ের বই যদি আমরা শি সেটা হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই খাওয়ার পরে প্লেটের চেটে খাওয়া আল্লা রসুলের নির্দেশ আছে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্য আরেকটি হাদিসে একটি শব্দ আছে যে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবসময় মনে করি যুদ্ধের ময়দান তো নাই এখানে আপনি কোন রকমেই স্রোতে গা ভাসিয়ে দিতে পারেন না আপনাকে অবশ্যই এখানে কঠোর হাতে আমাকে আমার তেমন হতে হবে প্রশ্নই আসে না একসাথে করি তাহলে আমার মনে হয় যে জিনিসটা ফুটে উঠে একটি সুন্দর পরিবার এবং একটি সুন্দর সমাজ গঠনের জন্য দশটি স্বর্ণের অক্ষরে লেখে রাখার মতো উচিত আমাদের মহতারাম ডক্টর জাকারিয়া বলছিলেন আমরা যদি ৫০ একশো দুশো বছর আগে চলে যাই তখনকার পিতামাতা মাতা এত কষ্ট করতেন না কিন্তু আশ্চর্যজনক আমরা সন্তানদের নৈতিক শিক্ষা তাদেরকে প্রকৃত মনুষ্যত্ব শেখানো তাদেরকে আল্লাহর গোলামি শেখানোর যে গুরুত্ব এটুকু সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে আরো দুঃখ লাগে থেকে নিয়ে সিরিয়াস। তাদের চারিত্রিক শিক্ষা তাদের নৈতিক শিক্ষা আমরাও কিন্তু উপদেশ দেই সন্তানদেরকে কখন আমি যখন দেখি আমার ছেলেটা অথবা আমার মেয়েটা বিপথে অলরেডি চলে গেছে বা যাচ্ছে এর সাথে আরো এটাও যোগ করে দেন যে শুধু পারিবারিক ব্যবস্থা কেন আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিটা আছে যে নৈতিক শিক্ষায় আমরা আমাদের নাগরিকদেরকে গড়ি তুলব সেই সভাপতি বা আমি হাজির সাহেব আমার ছেলে মেয়ে আমি চিন্তা করি তারা স্মার্ট হবে আধুনিক হবে আমরা কিছু চিন্তা করি আমরা ছোটবেলায় আমাদের নিজে আদর্শবান হয়ে বা নিজে বন্দী করে জান্নাতে যাওয়া যাবে না এমনকি হাদিসের সারমরব যদি অন্যান্য জাতীয় লক্ষ্য করে তাদের জন্য জীবনে অনেক পাওয়ার আছে আমরা অত্র হাদিস থেকে যেটা প্রথমে বুঝতে পেরেছি সেটা কোনো মতে আল্লাহ তালার সাথে সেরে না এটা আল্লাহ আল্লাহকে হেউতুচ্ছ করা হয় এবং অতীতের নিকিন হয়ে যায় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা কোনো মতেই মানুষ তার পিতা অবাধ্য চলবে এরকম কোন সুযোগই নাই দুনিয়াতে সুল বলেছেন এটা পৃথিবীর দ্বিতীয় মহাপ যেখানে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষকে আল্লাহ করেছেন যারা পিতামাতা রা অবদ্ধ চলে যে কোনো মূল্যে ইচ্ছায় অনিচ্ছায় পিতামাতাকে আমাদের মেনেই চলতে হবে এটা আমাদের আমরা একটা ভালো পরামর্শ দিব অবশ্যই তাদের উপরে আমাদের শ্রদ্ধা কমবে আমাদের শ্রদ্ধা তাদের কাছে যথাযথ থাকবে এটা কি পিতা মাতা যদি বলে না ওটাতে একটা সহজ বাক্য আল্লাহ রসুলের বলতে পারে যদি কোনো কাজে আল্লাহর না হয় তাহলে সে কাজ মানুষের করার সুযোগ নেই তারপরে যেটা আমরা দেখলাম ত্যাগ করার মানুষের কোনো সুযোগ নেই যে কোনো মূল্যে কেবলা বুঝতে পারল আদায় আদায় করতে করতে হবে যে কোন অবস্থায়। পর্যন্ত তার বিবে ততক্ষণ পর্যন্ত তার ফরজ সলা ত্যাগের কোন সুযোগ নেই তারপরে আমরা যেটা জানতে পারলাম সেটা অতীব গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ রাসুল বাক্যের প্রয়োজনে এত দূরে নিয়ে এসছেন সেটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকো পাপ আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে জেনাই যদি মানুষ জড়িয়ে পড়ে তাহলে মানুষের রুজিতে ঘাটতি আসবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি দাওয়াতি কাজ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলম ইয়াজান খামরা নেশাদার দ্রব্য পান যদি কেউ করা থেকে বিরত না থাকে তাহলে ইস্তাহাকাল আজাব আল্লাহর শাস্তি তার উপরে জরুরি হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আল মুস্তারি হল মুস্তারা হোক তোমরাও তার থেকে শান্তি লাভ করো আর তাকেও তোমরা শান্তি এই বাক্যটা সাহাবিগুন বুঝতে পারেননি আবার সাহাবিগন জিজ্ঞাসা করলেন এটা কি কথা এটা তো আমরা বুঝতে পারলাম না তখন আল্লাহ রাসুল বললেন ওকে কাঁধে পৌঁছা তাহলে তার কাছে তোমরা আরাম পেয়ে গেলে আর ও যদি ভালো না হয় তাহলে ওর যে একটা প্রতিক্রিয়া আছে হাজারে এর খারাপ প্রতিক্রিয়া মানুষের উপরে পড়বে পাথরের উপরে পড়বে দেশের উপরে পড়বে গাছপালার উপরে পড়বে ক্ষতি মানে যেমন আল্লাহ রসুল বলেছেন যে তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা গজব নাজেল হয় খাসফুন মাস খুন ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হবে আর কাজ মানে সর্বধরের আকাশের বালা বিপদ গজব নেমে আসবে একটি মদ পান যদি করে। মেয়েরা যদি নাচে বাদ্যযন্ত্র যদি প্রকাশ পাই এই তিনটা পাপ যদি প্রকাশ পাই তাহলে একেবারে সমাজে এসব বিপদ নেমে আসবে এই কারণে রাসুল সাল্লাম বলেন তোমরা আল্লাহর না ফরমানি থেকে বেঁচে থাকো আল্লাহর নাফরমানিতে আল্লাহর অসন্তুষ্টি মানুষের উপর নেমে আসে জি ধন্যবাদ আমাদের প্রান্ত গোয়ালে চোক সুপ্রিয় দর্শক আসুন এই ধরনের পাপ পরিবেশ থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণ অবমুক্ত রাখার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা শাহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া আপনার আপনার পারে, বিনিযোগ সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন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 जुआर। पिछिल थे जान्नि काफेला जानते सरल पथे आसन गे छय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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়